بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين بريوس روتا اوپس تھا 1 बदर जुद्धना আরেকটা পৌল আরেকটা পৌল হলো এখানে যে একটা আয়াত আছে তিরিশ নম্বর আয়াত এখান থেকে নিয়ে সাতটা আয়াত বদরের যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু হৃদয়াত এবং ইসরাটের মধ্যে অনেক ফওয়ায় অনেক অনেক জিহাদ বিষয় অনেক ফাওয়ায়দ এবং মুজাহিদের করণীয় এবং মুজাহিদদের সিফাত এর বিবরণ আসছে ইসরাটের মধ্যে পিসমিল্লাহ ঈশ্বর সম্বন্ধে একদম তাফসিলি জানার জন্য একবারে যতটুকু এই মালা মজিদ আলিহী বলা যায় ফাথুল জওয়াদ একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে কোরআনে করিমের গাজাবাত সংক্রান্ত আয়াতগুলোকে একত্রিত করে এই কিতাবটার মধ্যে এই আরবি প্রচলিত যত তাফসির আছে এবং আমাদের হিন্দুস্তানি ওলামা এক উর্দু যত তাফসির আছে সব তাফসিরের খোলাসা সেই কিতাবটার মধ্যে মোসানিক আনার চেষ্টা করছেন তো এক একটা আয়াত এনে এটার সাথে মোতাল্লেক আরবি প্রচলিত তাফসির যা যা আছে সবগুলো আনছেন এবং আমাদের হিন্দুস্তানি ওলামাদের তাফসিরের গুলো নিয়ে আসছেন যার ফলে সংক্রান্ত আয়াতগুলোর তাফসিল যদি ফথুল জাওয়াত দেখে পড়ে ফেলা যায় তাহলে প্রায় দশ বারোটা তাফসিল একসাথে করা হয়ে যায় এবং এই গজাবাদ সংক্রান্ত আয়াতগুলোর ব্যাপারে একদম মোকাম্মল বাসিরতের জন্য কিতাবটা পড়া অনেক জরুরি যদি সম্ভব হয় তো জোগাড় করে পড়ু কথা চার চারখণ্ডে চলো তো মধ্যে এই সুরার তাফসিল অনেক তাফসিল আছে খুব সুন্দর খুবই সুন্দর চলো লাম্মাখ তালাফাল মস্তিমন এই প্রথম অংশটার স্বাবের নজরুল বলতেছে বদের যুদ্ধ শেষ বদর যুদ্ধের মধ্যে গণিমতের মাল পাওয়া গেছে অনেক তোমতের মালের ব্যাপারে যারা বাদেরি মুজাহিদ ওনাদের মধ্যে একটু এখতলাফ দেখা দিছে লাম্মাখতালাফাল মস্তিমোনা ফি গানা এম এ বাদ গানা এম বাদের ব্যাপারে মুসলমানদের মধ্যে একটু এখতেলাফ দেখেন ফকাল এ সুবানু হিয়া লানা যারা নওজওয়ান যারা প্রত্যক্ষ দাঁড়িয়েছিলেন যদি প্রয়োজন পড়ে তাহলে সামনে বাড়বো ওনারা বলতেছেন কুন না আন আনলাকুম আমরা তো তোমাদের সহযোগী হিসেবে ছিলাম তাহকার পতাকার নিচে তোমরা মাল তোমরা গণিমতের মালের ব্যাপারে তোমরাই অগ্রগামী এই দাবিটা করো না ফালা তস্তা শিরু মানে তোমরা তোমরাই মাল এর বেশি হাফদার তোমরা তখন তারা আপনাকে গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে লিমান হিয়া যেটা পাবেটাকে আল্লাহ বলতে সব মোকাতিল যে কেতাল দ্বারা গরজ যেন না হয় ওই তাকসির মান এটা যেন গরজ না হয় এজন্য জন্য বলতেছে যে তোমরা নিজেরা পরস্পরে এখতলাফ করতেছো কার হবে যা তোমাদের কারণ আল্লাহ রসুলের আল্লাহ রসুল যেভাবে এটা মোকাতলের একটা সিপত এই প্রথম সিপত এটা মধ্যে এক নম্বর তো যেটা ইশারা করা হয়েছে ইশারা বোঝানো হয়েছে যে মোকাতলের প্রথম সিপত হবে যে কেতালের দ্বারা তার মাল হাসিল করার উদ্দেশ্য হবেন এটা একমাত্র এই মুসলমান মুকাতের ইসিফত মুসলমান মুকাত ছাড়া আর যত মুকাত আছে সবার গরজ থাকে মাল মাল আর হরলোপথ দুটা জিনিসের গরজ থাকে মালটাই বড় থাকে পয়সা বেতন এটা আর কিছু না হলেও অন্তত অতিরিক্ত কিছু না হইলো পয়সাটা তো আছে তো মুসলমানদেরকে শেখানো হচ্ছে যে তোমরা যে কেতাল করবে তোমার গরজ জন্য এটা না থাকে এটা না থাকে সেটা কেতাল ফিসাবিল্লা হবে না তো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল যেখানে চাইবেন সেখানে এটাকে রাখবেন সেখানে এটাকে বন্টন করবেন সমান সমান ভাগ করে দিয়েছে ওটা হলো প্রথম সিফত যে কেতালের দ্বারা গরজ দুনিয়াবি বিয়গ্রাজ থাকতে পারবে না দুনিয়াতে আগ্রাজ থেকে মুক্ত থাকতে হবে একজন মুকাতিলের দিলটা দুই নম্বর সিফাতের তাকুল্লাহ তাকুয়া আল্লাহকে ভয় করন ওই যে একদম বছরের শুরুতে বলছিলাম যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা মৌলিক ভাবে যত তিনি বয়ন করেন তার মধ্যে একটা হলো সিফাতে মার দিয়া আর সিফাতে গায়ের মার্জিয়া এটা বয়ন করেন কোন সিফাতগুল আল্লাহ তালা পছন্দ করেন যেটা আল্লাহ তালা বান্দাদের মধ্যে দেখতে চান আর কোনটা পছন্দ করেন না যেটা আল্লাহ তালা বান্দাদের থেকে দূরে সরাইতে চান এটা বলেন কোরআনে করিম এটা বলার মুখালিফ আন্দাজ কখনো সিফাতের সুরতে বলে আত্মা ইবুন লাহ বিদুন কখনো আমরের সিগা দিয়ে বলে আবার কখনো ব্যক্তিদের কোনো একজন ব্যক্তির প্রশংসা করে যার মধ্যে এই সিপতটা আসছে উদ্দেশ্য হলো যে এটা একটা পছন্দনীয় সিপত এটা যেন তোমাদের মধ্যে থাকে এখানে ইফাত্তা খুল্লা নির্দেশ দিচ্ছে তার মানে এই যে এখানে মুখাতব মুখাতব তো হলো আউ্য়ালে মুখাতব হলো বদারি সাহাবি না বদারি সাহাবি ওনারা সাহাবি একটা ওনাদের হাইসি এখানে মূল হাইসিয়তটা হল ওনারা মুকাত সেটা মুকাত অতএব মুকাতের মধ্যে বেশি বিশেষটা থাকতে হবে তাকোয়ারিপত আল্লাহ দ্বিতীয় সিপত এইটার যে এমনি তো মোমেনের জন্য জরুরি কিন্তু মোমেন মিনহাইস ইকাত সে যখন মুকাতেল হয় কেতালের আমল শুরু করে তার হাতে আসলেহা থাকে তখন তাকোয়ার জরুরাটা অনেক বেশি পড়ে যায় কারণ এই আসলেহাটা যদি তাকওয়ার সাথে সে ব্যবহার করে তাহলে এই আসলেহাটাকে জাননাতে নিয়ে যাবে আর সে এই আসলে ব্যবহার করে ডাকাতটা জরুরি একজন মোমেনের কিন্তু মোমেন যখন কেতালের আমল শুরু করে তখন তার তাকোয়া বেশি জরুরি বেশি জরুরি এটা দ্বিতীয় শিবরটা তাহলে প্রথম সিপতটা হলো প্রথম সিবরটা যেন তার এখলাসের দিকে সারা করা হলো আল আনফর বলে দ্বিতীয়টা এবার যখন সে কাজ করতে যাবে তখন বাইনকুম এবং তোমরা তোমাদের পারস্পরিক সম্পর্ক শুধরে রাখো সংশোধন করে নাও আস্তে হে দা তোমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করো এটা দ্বিতীয় তিন নম্বর সিফত যে কাতিলদের মধ্যে পরস্পর একটু রেশারেশি হয়ে যেতে পারে কিন্তু সেটা যেন বিশিক্ষণ এটা স্থায়ী না হয় স্থায়ী না হয় স্থায়ী না হয় নিজেদের মধ্যে যেন সম্পর্ক সবসময় ভালো থাকে সবসময় ভালো থাকে সম্পর্ক ভালো না থাকলে কেতাল করা সম্ভবই না সম্ভবই না সম্পর্ক ভালো না থাকলে কেতাল করা সম্ভবই না অন্যরা যারা আছে এই যারা এই এমনি সাধারণ যোদ্ধা শুধু মোকাতিল ইসলামই না সেখানে যদি সম্পর্ক ভালো নাও থাকে তারপরেও সেখানে নির্দেশটা পালন করবে যদি বড় বড় সারের সাথে সম্পর্ক ভালো না থাকে তারপর বড় সারের নির্দেশটা পালন করবে কেন করবে নির্দেশ পালন না করলে একদম শেষ করে দেবে যিনি আমির মামুর যদি আমিরের নির্দেশ পালন না করে তাহলে আমির হয়তো তাকে মারবেনা তার তো মেরে ফেললে আল্লাহ আল্লাহর কাছে মারবে না কিন্তু তখন আমির যদি সুন্দর সংখ্যা অনেক বেশি হয় আমির যদি অনেক বিরাট মাহের হয় তারপর আমিরের কথা মামুররা না শুনে আসবে না কখনই কখনই সফলতা আসবে যদি আমিরের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে আসবে না নিজের নিজের সম্পর্ক খারাপ হলেও আসবে তো এই জন্য তিন নম্বর যেটা জরুরি সেটা কি দেখো দাত হাকিম তোমাদের মধ্যকার যে হাকিকত এটা হাকিকাত ইসলাম ইয়া ইসলামের সম্পর্ক ইসলামী সম্পর্ক ইমান ইয়া ভালোবাসা সৃষ্টি করো অতর্কি নিজা এবং বিবাদ বিতর্ক এগুলো ছাড়ো কয় নম্বর শিব যেটা তিন নম্বর আল্লা রসুলের এতালের হার মাল হালাতে নতুবা এটা কেতালি হবে না এটা তো ডাকাতি হয়ে যাবে সন্ত্রাসী কর্মকান্ড হয়ে যাবে হুকুমটার প্রতি আল্লাহ দিলেন যদি আল্লাহ কেউ কেউ এটাকে ব্যাখ্যা দিছেন এই আতিহ এটাকে আবার ভাগ করছেন আতিহ ও দুই তাহলে এটা আর এটা আতুল রসুলটা আলাদা আলাদা দুইটা দুইটা সিফতটা সিপত পাঁচটা সিফতেরিদদের মধ্যে থাকবে দুনিয়ার জন্য করবে না তারা মাল মানে তো হলো দুনিয়া দুনিয়ার জন্য তাদের কেতাল হবে না তারপর তাদের প্রত্যেকটা আমলের মধ্যে তাকওয়া থাকবে এবং নিজেদের পরস্পর সম্পর্ক বহাল থাকবে এবং হার মহামলাতে আল্লাহরে তাহত হবে এবং যে সকল মহামলাতে আল্লাহ তালা সরাসরি নির্দেশ নাই সে সকল মহামলাতে রসুল সাল আলী হাসাল হবে এই পাঁচ সিফত যদি থাকে তাহলে সেই জামাত অবশ্যই অবশ্যই পাবে হ্যাঁ একদম সাথে সাথে পাবে না পাবে অবশ্যই একটু দেরি হলেও পাবে অবশ্যই তো এই আঙ্গিকে বলা হলে পাঁচটা সিফত হয়ে গেছে এটা আর যদি শুধু মুজাহিদের সিফত বলতেছে সেই হিসেবে ধরা হলে তো এখানে এই পাঁচটা হলে সামনে আরো আসতেছে সামনে আরো আসতেছে পাঁচটা হলো পাঁচটা বা ওই যে এই চারটা বলা যেতে পারে যাদের কামেল তার ভিন্ন আগে কয়টা সিফত গেছে বলো পাঁচটাই বলো পাঁচটা বলো এরপরে ছয় নম্বরের ছয় নম্বর করা হবে তখন তার দিল তাদের দিল প্রকম্পিত হয়ে উঠে যখন আল্লাহর ধুমকি হুমকির কথা উল্লেখ করা হয় তখন তার দিল কেঁপে উঠে এটা তারা ইশারা করা হয়েছে মোকাতেলের মুজাহিদের ছয় নম্বর সিফট তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সঙ্গে তার গভীর তা হবে যে আল্লাহর কথা তাকে স্মরণ করানো হলেই তার দিল টাকায় পেয়ে এমন না যে শুকনো শুকনো একেবারে আল্লাহর সাথে তার কোনো রকম একটা আল্লোক নাই তা আল্লুক থাকলেও সেটা একদম সাধারণ পাবলিকানা আন্দাজের আল্লোক এটা না বরং একজন মুজাহিদ তার আল্লুক থাকবে আল্লাহ তালার সঙ্গে একদম গভীর ধকির আল্লাহ ও জিরাত কল আল্লাহর নাম আল্লাহ বাণী আল্লাহর কথা শোনানো হলে তার দিল টাকায় পেয়ে আয়াতু আর যখন তার বাড়িয়ে দেয়। এটা তার ইশারা করা হয়েছে তা আল্লুক বি আল্লাহর কালামের সঙ্গে একজন মুজাহিদের তা গভীর হবে যে আল্লাহর কালাম তার সামনে তেলাওয়াত করা হলে তার ইমানটা বাড়ে একজন মুসলমান বিশেষ করে একজন মুজাহিদ কালাম তার সামনে বাড়বে কখন হবে কখন হবে যদি আল্লাহর কালাম এসে তারা কি বলতেছেন ওইদের কথা বলতেছে তো এটা শুনে তার দিল কেঁপে ওঠে তারপরে নসরত ফাথা অথবা জান্নাত জান্নাতের আলোচনা করতেছে তার দিনটা খুশি খুশিতে বারবার হয়ে যায় কাজের জন্য তৈরি হয়ে যায় এটা হলো জাদ ইমান তো মুজাহিদের সপ্তম সিফত হলো যে আল্লাহর কালামের সাথে তারা থাকেই একটা মুজাহিদ সে কঠিন পরিস্থিতি এলেও সে পিস্প হবে না সে ভুইজা শূন্য জেহাদে নামছে সব মানুষ সরে গেছে সে যদি ভুইজা শূন্য নেমে থাকে যদি তার জেহাদে নামার পিছনে মোহারে হয় কোরআনে তাহলে পুরান কালীন যদিন দুনিয়াতে থাকবে দুনিয়া সবাই পিছনের পিছনে সরবে না আর যদি সে জেহাদে নেমে থাকে তার ওই এক আমিরের নির্দেশ নেমে গেছে কিছুদিন পর যদি দেখা যায় আমিরে সরে গেছে অথবা মানুষ থেকে প্রকাশ তো সে আমির ছাড়বে জেহাদও ছাড়বে জামাতও ছাড়বে জেহাদও ছাড়বে তঞ্জিমও ছাড়বে তো জেহাদও ছাড়বে এটা হলো যদি কেউ ওই জেহাদ শুধু একটা তানজিমের তানজিমের কথা শুনে সে জেহাদে নামছে কোন একজন ব্যক্তির জজবাতি বয়ান শুনে সে নিজে মুজাহিদ বুনে গেছে এগুলো বেশি দিন টিকবেই না আর কারো যদি জাহাদ জেহাদি মানসিকতা পুরানের কারিমের থেকে করছে তাহলে পুরাণে করিম যেহেতু থাকবে অতএব তার জেহাদি মানসিকতা কখনই হয়তো দেখা যায় একটু ঢাকা পড়ে গেছে বাকি একদম ছুটবে না কখনই ছুটবে না সাত নম্বর আট নম্বর সিপত হল আলার তাদের রবির উপরেই তারা ভরসা করেন রবির উপরে ভরসা করে পরিবেশ মোহাফেক না একদম মোহাফেক না একদম কিন্তু রবে নির্দেশ করব আল্লাহ আমাদের সামনে আসবে কমও বোঝায় একই সাথে এটা কমও বোঝাবে আবার বেশিও বুঝাবে তুমি যতটুক পারো অতটুক তুমি নাও অর্থাৎ আল্লাহ বলছে মাস্তা তাহমের এরপর আমি করতে পারবো কি পারবো না সেটা আমার দরকার নেই তক আল্লাহর উপরে তাক তা আল্লাহর তাওয়াক্কুল ছাড়া কোন ইসলামী মুজাহিদ মানে ইসলামী যোদ্ধা যুদ্ধ করতেই পারবে না কারণ ইসলামী যোদ্ধাদের সংখ্যা সব সময় বিপক্ষের কম থাকে বিপক্ষের কম থাকলে শেষ করে দেওয়া সেখানে একজন ব্যক্তি সে যেহাদের জন্য নামবে তখনই যখন তার ভিতরে তাওকল থাকে আর তাওয়োল না থাকলে একটা লোক বলতে পারে কিভাবে নামবো আমি আর যে নামবে সে তাওয়ের ভরসাই নামবে নামতে হবে আমাদের আল্লাহ রব্ মিয়া তাল্সিব যেটা সবগুলো সিফত হলো দিলের সাথে ভিতরে পয়সা খরচ করা কোন ধান্দি তার এই জন্য বলতেছে না একটা মুজাহিদের সিফত এটাও যে সে আল্লাহ সে উদ্দেশ্য কি জাহিরি এবাদতের ব্যাপারও সে পাক্কা থাকে একেবারে পিছনে বলছিল। যে নামাজ বলে মূলত সবগুলো জাহেরি দিগারা করা হয় একটা শিরোনাম নামাজ যে যত পালন করবে তার মানে জাহেরা এবং যেটা মোটা আল্লাহ বিল বাদ উদ্দেশ্য হল মালের সাথে সংশ্লিষ্ট এবাদত এটাও সে করে এমন না যে আমি তো যে আজ আসছি অথবা নিজের পয়সা দিয়ে জেয়াদ করলে যারা বাধ্য হইছে কি কি করবো হেরা মাল দিব আর হ্যাঁ খেয়ে খেয়ে আমি জেয়াদ করবো না এই মানুষ হবে না কখনই করে মানে যত হকুক আছে সবগুলো সহকারে সে নামাজটা কায়ে করে অচেব জেহাদের একদম না দিলো আমারটা তো আসিহা ইন্মুক এখানে তো লম্বা একটা না সুরাই হুজরা হইল খোলা ইল মু আর ওখানে শুধু শুরুটা চেষ্টা বলা হয়েছে ইমান কামেল একবার কোন রকমের রাই বি ছাড়া ইমান আর আমল কামেল ইমান কামেল আমল কামেল আগে আনা হয়েছে এটা ছাড়া আর যত জায়গায় আমোয়াল এবং আংফুস আনছে সব জায়গায় মালের কথাটা আগে আনছে আল্লাহ এই কেন আনছে কেন আনছে তো তার মানে মাল ছাড়া যেহাদ হবেই না আরেকজনের পয়সা পকেটের দিকে তোমার দ্বারা কাজ হবে না তোমার নিজের পয়সা দিয়ে বের হোক এই জন্য এটা তো আসলে ওনারা বলেন সব জায়গায় দিনের সব সব জায়গাতে হলো সত্যিকারে ইমান দানটা শিখো এখানে ها؟ يمكننا أن تكون هناك سابقاً بروش إبرا الله تعالى فروشكار بولده لهم درجات المنازل في الجنة عند ربهم ومغفرة ورزق كريم في الجنة كما أخرجك ربك من بيتك بالحق كما أخرجك ربك من بيتك بالحق إجه غنمتر ما ليرتخسيم ببطتر عمين الدردلام جل شباية شباية شباية بابك এই ব্যাপারটা যেমন কিছু মানুষের কাছে অপছন্দ লাগতেছে এই তাদেরই অপছন্দ লাগাটা এমন যেমন আমি যখন আপনাকে আসছি পরে বলবেন কামা আখরাজা কারি থেকে যেভাবে আপনার রব আপনাকে আপনার ঘর থেকে বের করেছে বিল হাতি সত্য সহ লিখুন বি আখরাজা কামা আখরাজা এখান থেকে শুরু হয়েছে নাকি আচ্ছা বলুন আসুক বলো গদাউতিকা এরপরে অন্য কোন জায়গায় এখানে দেখো কামা আখ রাজা আগেও কয়েকবার বলছি বলেন বাবুল আলমিনের নাম না বলে সেখানে একটা অস্ত্র বলেন অস্ত্রের সাথে ওই ফেয়েলের একটা বিশেষ তাল্লুক থাকে বিশেষ তাকে যেমন এটা পিছনে এক জায়গায় এটা বলা হয়েছিল আল্লাহ জানেন ওই যে কলা আস্তে জীবিলা যে আমাকে ডাকো তাহলে আমি বলছে বলতে পারতেন না বলতে পারতেন না আল্লাহ না বলে রব বললো রব বললো হলো যে ডাকে যে আল্লাহ সারা দেবে এই জিনিসটা আমাদেরকে দিনের মধ্যে বসায় যে তোমাদেরকে দোয়া করার কথা কে দিতে কে বলতেছে তোমাদের রব বলতেছে রব মানে যিনি তোমাদেরকে বলতে পিছনে বলছিলাম যে কোনো এই বাবা যদি ছেলেকে বলে এই যে সরাসরি বলেটা তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেব। এটা হচ্ছে এইভাবে যদি বলে তোমার আব্বা তোমাকে বলতেছে যে আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেব। এখানে আব্বাটা কেন বললো তিনি তো আব্বা এই জন্য তোমাকে দেবেন এতদিন পূর্ণতায় পৌঁছানো ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে এখানে বলা হয়েছে যে আপনার রবে আপনাকে বের করছে এখানে তার গন্ত অবস্থানে গিয়ে পৌঁছায় তো এখানে রব শব্দটা এই ইশারা করা হয়েছে যে আপনার রব যে আপনাকে তরবিয়ত করতেছেন সেই তরবিয়ত একটা অংশ আপনাকে এখান থেকে বের করছে আপনার রবে আপনাকে বের করছে তার মানে এটা এমন যেমন ধরো ওই কেউ নিজের বাচ্চার জন্য একজন গৃহ শিক্ষক রাখছে তো গৃহ শিক্ষার কাজ হলো। সারাক্ষণ ওই বাচ্চাটাকে নিজের কাছে রেখে রেখে আগে যেমন ছিল আর কি এখন তোর এই রেওয়াজ নেই আগে রাজা বাচ্চা নিজেদের ছেলেদেরকে পড়ানোর জন্য এরকম গৃহ শিক্ষকরা ওনার নিজের কাছে রেখে রেখে রেখে রেখে লেখাপড়া শেখানো আদব কায়দা শেখানো সেখানে মনে করো কখনো এমন হলো যে ওই যে উস্তাদ উস্তাদ মোহারান উনি ওনার শাকৃতকে নিয়ে কোনো এক জায়গায় সেখানে মনে করো উস্তাদের একটা নামও আছে কথার কথা নাম হলো এই মনে করো আব্দুর রহমান নাম এখন ওস্তাদে নিয়ে গেছে ওই ছেলেটাকে নিজের ছেলেটাকে নিয়ে গেছে এক এখন এই যে ওস্তাদের কাজই হলো সারাক্ষণ বাচ্চাটাকে নিজের কাছে রেখে রেখে রেখে রেখে এখন এই বাচ্চাটাকে ওস্তাদে কোনো একটা জায়গায় নিয়ে গেছে মনে করেন নদীর পার নিয়ে গেছে বা কোনো একটা নিয়ে গেছে এটার বিবরণ যদি বাবা কারো কাছে দেয় যে আব্দুর রহমান সাহেব আজকে আমার ছেলেটাকে নিয়ে গেছে ওই অমুক পুকুর পার নিয়ে গেছে বা ইয়াতে নিয়ে গেছে এটা যদি বলা হয় তাহলে কি উদ্দেশ্যে নিয়ে গেছে এই জিনিসটা বোঝা যাবে না বাচ্চার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহার উস্তাদ ওই উস্তাদে আবদুল্লাহ উস্তাদে আবদুল্লা কে নিয়ে গেছে তাহলে বোঝা যাবে যে উস্তাদ নিয়ে গেছে মানে উস্তাদে যে বিশেষ কাজ তারা শিখানো এই শিখানোর উদ্দেশ্যে নিয়ে এখানে ঠিক ব্যাপারটা এমনই যে আপনার রবে আপনাকে বের করছে তার মানে এখানে রব সুলভ যে একটা কাজ এই কাজটা করার জন্যই আপনাকে থেকে করে তার মানে একজন মোমেনের যে সকল হালাতের দ্বারা দিলের দিকে আগে বাড়ে আগে বাড়ে আগে বাড়ে এই তরবিয়তের একটা জায়গা হলো ময়দানা কেতাল ময়দানা কেতালে দ্বারা একটা মোমেনের যে পরিমাণ তরবিয়ত হয় এই তরবিয়তটা কখনই হবে না ময়দানে কেতালে না গেলে সেই তরবিয়তটা দিই করা হয়েছে রব্যকে শব্দ দিয়ে কথাটা বুঝছো একদম এটা অপসন্দ করছিল আপনার সঙ্গে যে সকল মুমেন্ট আছে তাদের একদল লোক এটা অপসন্দ করছিল এবার তোর কি দেখাচ্ছেন কামা এটা ইন মুক্তাদা মাহজুফের খবর আপনার রব আপনাকে যেভাবে বের করেছেন এই বের করার সময় আপনার সঙ্গেই কিছু মানুষ এটা অপসন্দ করছিল এই অবস্থাটা হলো ওই গণিমতের মালের ব্যাপারে যে আমি নির্দেশ দিছি যে গণিমতের মাল এটা পাবে সবাই সমান সমান পাবে এই গণিমতের মাল সবাই সমান সমান পাবে এই বিষয়টা যেমন আমার নির্দেশ কিন্তু এটাকে কেউ কেউ অপসন্দ করতেছে এই হালাতটা এমন যেমন আমি আপনাকে বের করে নিয়ে আসছি যুদ্ধ করার জন্য যদি আপনি নামতেছেন কিন্তু কেউ কেউ এটা অপসন্দ করতেছে এটা দেখো বলে হা হা লাহা। এই হালাতটা আপনার হালাতের মতো কোন দিক দিয়ে মালের তাকসিমের হালাতটাকেছিল লাহুম অথচ ওই এখরাজটা তাদের জন্য এটাও তাদের জন্য খায়ের মানে আপনাকে যে বের করে নিয়ে আসা হয়েছে এই হালাতটা হলি এটার সাথে আপনাকে যে আল্লাহ বের করছেন ওটার মত কোন দিক দিয়ে ওটাকে যেমন তারা করছে এটাকে তারা অপসন্দ করতেছে এর পরের কথা হলো উদ্দেশ্যটা যে ওই হালাতটা তারা অপছন্দ করেছিল কিন্তু পরবর্তীতে তাতে জন্য সেটা খায়ের হয়েছে কিনা ুমা গেছে জ ত বিরার বিজয় পাইছে। ওই হালাপটা অপসন্দ করে কিন্তু সেে তাদের জন্য হয়েছে খায়য়। এই হালাপটা ও তার অপসন্দ করছে বরিমতমা সম সম পাবে এটা তাদের জন্য খায়। এবার এবার তাদের। হাদহিল হালাতু ফি কারা, হাতিহিম, লাহা মিসলু এখরা জিকা ফি হাল কারা হাতিহিম। ওকাদের কানা খায়রান লাহুম এখরাজের হালাপটা তাদের জন্য খয়ের হয়েছে ফ কাদা এই এই থেকে এক বাণিজ্য কাফেলা নিয়ে ফিরতেছে মাল লাভ করার জন্য হুজরে এবং হুজুরের সাথীদেরকে নিয়ে বের যে যেহেতু আজ থেকেই তাদের মধ্যে একটা যুদ্ধ অবস্থা এটার মধ্যে আক্রমণ করা এটা এই নীতিটা সবার কাছে স্বীকৃতি কাফেরদের কাছে কাফেরদের কাছে নীতিটা স্বীকৃত যে কাফেরদের দৃষ্টিতে যারা তাদের দুশ্মন যারা তাদের দুশ্মন শুধু ব্যক্তি হিসাবে দুশ্মন এটা না বরং ওই ওই দুঃমনদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোর দ্বারা তারা মূলত শক্তি অর্জন করে এই আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যারা তারা যদি তাদের না হয় কিন্তু যেহেতু এটা দুনিয়া স্বাভাবিক যুদ্ধের নেজা। কারণ যারা আমাদের দুশ্মন তাদের শক্তি খর্ব করতে হলে তাদেরকে যেমন মারতে হবে তারা যেই পয়সা দিয়ে শক্তিশালী হয় সেই পয়সা রাস্তাটা বন্ধ করতে হবে অতএব এটা কোনো এমন না যে রসুল হামলা করে নিজের থেকে একটা গ্রুপ ওরা ওই মদিনার সাহাবিদের কিছু পশু এক জায়গায় ছিল ওটার মধ্যে হামলা গুলো গুলো সবাই নিয়ে সবগুলো নিয়ে গেছে আর এর আগে আবু জাহাল সে হজর সাদ বিনাজকে এরকম একটা হুমকিও দিছিল তো সবগুলোর তখন পরিস্থিতিটাই এমন ছিল আবু সিফাহটা না করত তাহলে কিচ্ছুই হইত না এটা একটা কৌশল এবং এটা থেকে আসলে কৌশলগুলো নেওয়া হচ্ছে যে যারা সরাসরি দুঃশন তাদের উপরে যেমন আক্রমণ করতে হবে যারা সরাসরি দুশ্মন না এমন কিছু প্রতিষ্ঠান সরাসরি তারা আমাদের মোকাবেলা আসে না কিন্তু তারা অর্থের দেয় এই লোকগুলোকে সেটাকে আমাদের দেশে যুদ্ধটা করছে তাদের আক্রমণ পাকিস্তানি বাহিনীর উপরে যেমন হইতো মনে আলাদা একটা প্রতিষ্ঠান যারা মূলত পাকিস্তানি বাংলাদেশ বাঙালিদের উপরে আক্রমণ করে না কিন্তু তারা পাকিস্তানি বাহিনীদের খাবার দাবার যোগান দেয় অথবা অর্থের যোগান দেয় তাহলে সেই একটা আলাদা একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা যদিও বাঙালিদের সরাসরি করতেছে না কিন্তু সেটার উপরে কৌশল না এখন সেই প্রতিষ্ঠানের ভিতরে যদি বাঙালিও থাকে তাহলে অর্থাৎ এখানে কেউ তৃতীয় একজন লোকে যদি বলে যে এই প্রতিষ্ঠানটার উপরে কেন হামলাটা করা হইলো এরা তো নিরপরাধ না এরা নিরাপরাধ না। এরাই অনেক বড় অপরাধ কারণ এদের পয়সা দিয়েই এই যারা যুদ্ধ করতেছে ওদের ওরা যুদ্ধে ব্যাপারটা বুঝছো এটা হলো একটা স্বাভাবিক একটা যুদ্ধের নিজাম এটা কোন ইসলামী এমন না যেমন এই জায়গাটাতে শুরুতে সুরে আনফারের শুরুতে বদলের যুদ্ধের উপরে লম্বা আলোচনা করে একটু খুব সুন্দর আলোচনা ওইটা লিয়া নিমু বাণিজ্য কাফেলা নিয়ে লোহিত সাগরের তীরবর্তী রাস্তা ধরেছে এরপরে একদম বদল পর্যন্ত আসছে মানে আল্লাহ আসলে এটা করবেন সেটার সামনে যেটা আসতেছে আবুল সুফিয়া আবুল জাহালের কাছে যখন খবর গেছে তো সেখানে নেতা হিসেবে যারা যারা ছিল আবু জাহেদ এক নম্বরের নেতা একেবারে এরপরে এরপরে দ্বিতীয় শাড়িতে যারা ছিল উমাইয়া ছিল একজন উমাইয়া বিন খানা আমরা বদরে যাবো বদরে গিয়ে আমরা অবস্থান করব, মত করব করবো গান গাইবে সারা আরব এই কথাটা ছড়িয়ে যাবে যে আমরা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আগ বেড়ে আসছে এটা করে মুসলমানরাও ভয় পাবে সামনের কখনো আমাদের কোনো হামলা কাফলের উপর হামলা করার শুধু এই একটা মানুষ আর নেতা যারা ছিল সবাই ফিরে চলে যাওয়ার জন্য একটা মানুষ নিয়ে গেছে পরে যাওয়া অনেক সময় থেকে যে উচুগুলো অনেক মানুষ অনেক মানুষ দুনিয়া আক্রান্ত ছট পর্বাদ এই এমন একটা মানুষকে তাড়াতাড়ি জাহান্নায় পাঠাই দেওয়া এটা অনেক মানুষের জন্য বিরাট ন্যায়ামত বিরাট নত এই যে এই যে মধ্যে যেই মানুষ যেই তিনজন ব্যক্তি একদম প্রথম মারা যায় কাফেরদের পক্ষ থেকে তার মধ্যে একজন রতবা এই চরম বিরোধী ছিল এখানে আসাটাই সে বিরোধিতা করছে এখানে আসবোই না এরপর যখন এসে গেছে মধ্যে একজন ছিল সে পরে হাজর হামজার উদ্দ হাতে সে মারা যায় এরপরে ওই যে উমাইয়া উমাইয়া সেও তো একদম ভীরু প্রকৃতির ছিল সেও আসছে পরে সে ততটা যুদ্ধে সরিক হয়নি একটু দূরে দূরেই ছিল পরবর্তীতে যখন দেখছে যে মুসলমানরা তো মারতে শুরু করছে আর কাফের শুরু করছে আশ্রয় দিছে দূর থেকে হাতত বেলাল দেখে ফেলছে কম জ্বালাইছে পরে সে দৌড় দিছে উমাইয়া দৌড় দিছে পরে সাহাবি এর বাতাবার জন্য আব্দুর রহমান পরামর্শ করছে <laughs> <laughs> পরামর্শ করছে আমাদের সাথে করছে ও আদানি আলাফির তখন ওই নফিরের সাথে রাজি হয়ে গেছে একমত হয়েছে আবু জাহেল তখন আমরা এই সশস্ত্র বাহিনী বিরুদ্ধে যুদ্ধটা করবো তখন আমরা তো এই নথিরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসি নাই এটাকে আল্লাহ বলতেছে সপ্ত বিষয়টার ব্যাপারে তারা আপনার সাথে যেন তাদেরকে মৃত্যুর দিকে টেনে আনা হচ্ছে মৃত্যুর দিকে টেনে আনা হচ্ছে এবং তারা মৃত্যুর দিকে তাকিয়ে আছে কিভাবে আল্লাহাল বলতেছে দেখো তখন পরে দেখা গেল ওই পক্ষে ওরা একদম ট্যাঙ্ক বিরাট বিরাট গোলা বালদ নিয়ে আসছে সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ওদের সাথে লড়তে হবে তখন ওই জায়গাটা তুমি দাঁড়ায় তুমি নিজেকে কল্পনা করো তখন তুমি কিভাবে তখন মনের অবস্থাটা কি অবস্থাটা তাই তো হয়েছে নাকি আল্লাহ দু দলের একটি সম্পর্কে তোমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন তুমি জানো একটা আগে থেকে বলে দিল তার সেই খেলাটা হতো না আগে থেকে বলে দিল তার এই ব্যাপারটা হতো না পরীক্ষাটাও হতো না একটা পাবে তোমরা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন যে দু দলের একটি তোমাদের ভাগে আসবে আন্নাহা লাকুম দুটার একটা তোমাদের ভাগে আসবে তোমরা চাচ্ছিলে কি ছাড়াটা তোমাদের হাতে আসুক আর এর পরের কথাটা কি এটা বিপরীত না আল্লাহ চাইতেছে যে আর আল্লাহ চাইতে সত্যটাকে প্রতিষ্ঠিত করতে তার মানে তোমরা যেটা চাইতেছো আল্লাহ চাইতেছে সত্য প্রতিষ্ঠিত করতে মানে এখানে ওই কথাটা ওইভাবে হতো তোমরা চাইতেছো কাটা ছাড়াটা আল্লাহ চাইতেছে কাটা ওয়ালাটার সঙ্গে তোমাদের মোকাবেলা করাই থেকে বোঝা যায় কিনা তুই ছাড়া মানে শক্তি যেটার মধ্যে এবং সেলাহ নাই কম আবুফান বাহিনীর কাছে এবং সংখ্যাও কমে কিন্তু আল্লাহ চাচ্ছিলেন যে সব প্রতিষ্ঠিত করতে ইসলাম গালেব হবে এই মর্মে আল্লাহ তালা যে ওয়াদা করেছেন সেই ওয়াদার বদৌলতে আল্লাহ তালা চাচ্ছিলেন যে সত্যটাকে প্রকাশ করে দিতা এবং কাফেরদের মূল কেটে দিতে কাফেরদের মূল কেটে কে চাচ্ছিল এটা যেটা হক সেটা তো বাহার হাল হকি এজ হার না হলো তো হকি এক কাটা বাপের সেটা তো বাহার হাল আর যেটা হক সেটা তো বাহার হাল হকি এক হকের কি অর্থ এক কাকে হকের অর্থ হলো যেটা হক এটা যেন সবার সামনে হক হিসাবে স্পষ্ট হয়ে যায় এটা আর হকটা হক হিসাবে স্পষ্ট হবে তখনই যখন কাফের অনেকটা খাবে স্পষ্ট হবে এবং অন্যান্য অনেকের কাছে স্পষ্ট হবে হকটা ওই লোকের ওই লোকদের হাতে আছে যারা সংখ্যায় কম তারপরও জয়লাভ করছে এ কথাটা বুঝে নাই মানে দুনিয়ার স্বাভাবিক নিয়মের খেলাফ যখন একটা দল জয়লাভ করবে তখনই সব মানুষের কাছে ওদের মতই হতো তারা যখন জয়লাভ করছে এই জন্যই তারা জয়লাভ করছে এটা হলো এক কাকে হকল কা আর কে তাহলে তার আরেকটা মাকসাদ হলো কাকেরদের শক্তি যেন একদম পুরান বিনাশ হয়ে যায় শক্তি বিনাশ হয়ে যায় এই কথাটা আবার বলতে নির্দেশ দিচ্ছেন এটা হলো কারণাল দ্বারাই নির্মূল হবে এবং সত্যটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে কেতালের দ্বারাই হবে واذکر اذ تستغيثون ربكم کوئی سامان چیز কথা স্মরণ করো اذ تستغيثون ربكم আই কফলুবুনা মিনহু الغौসা بالنسر علیہم যখন তোমরা কাফেরদের মোকাবেলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছিলে لكم یعنی তোমাদের ডাকে সাড়া দিলেন اني نمیدكم بألف من الملائكه مردفين بی انی نمیدكم معینکم من الملائكه مردفين 1000 ফেরেশতা দিয়ে আমি বলা হয়েছে তিন হাজার আলী থেকে বলছে পাঁচ হাজারের এক হাজার করছেন প্রথমে দুইটা জিনিস ছিল শর্তের সাথে মহান এই যে এই মুহূর্তে আক্রমণ এটার সঙ্গে শর্ত জুড়া ছিল তিন হাজারের সেটা পূর্ণ হয়নি তিন আর পাঁচ হয়নি বা আল্লাহ তুদ্ধের জন্য প্রস্তুত করে রাখছিলেন তারা প্রস্তুত থাকে এবং আল্লাহ তাল্লাহ যখন এরাদা হয় তাদের উপর হুকুম আসে তখন নেমে আসে বি আলফিন একটা কেরাত আ বি আলু ফিন কিভাবে করেছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য মানে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বল তোমা ইহি হল হুকুম এবং এর মাধ্যমে তোমাদের অন্তর যেন প্রশান্তি লাভ করে এটাই বলতেছে যে এই যে এইটা ফেরেস্তাদেরকে দিয়ে আবার ফেরেস্তাদের সংখ্যা অনেক বেশি এটা মহাজ বসে রা এবং এটা তোমার একটা হলো বসে যেন তোমাদের দিনটা প্রশান্তি রাখতে মানুষের দুর্বলতা হলো যদি সংখ্যায় অনেক বেশি থাকে নিজেদের নুসরত আল্লাহর পক্ষ থেকে হবে অর্থাৎ তোমরা এটা মনে করো না যে ফেরস্তা আছে ফেরেস্তার উপরে তাওয়াকুল না বরং তাওয়াক তোমাদের তখন আল্লাহর উপরেই থাকে ফেরস্তার উপরে তাওয়াকুল করা যাবে না তো ফেরস্তা তার অন্যদের উপরে তাউকুল আছে কিনা আজিজন হাকিম পারেন সবকিছু আজি বাকি ফেরস্তা দিয়ে এখন করলেন একমতের কারণ